দশম খণ্ড দক্ষিণেশ্বর মন্দিরে রাখা লাটু মাস্টার মহিমা প্রবৃতি সঙ্গে প্রথম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণের হস্তে আঘাত সমাধি ও জগন্মাতার সহিত কথা ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে সেই ঘরে অবস্থিতি করিতেছেন বেলা তিনটা শনিবার দোসরা ফেব্রুয়ারি আঠারোশো খ্রিস্টাব্দ বিশে মাঘ বারোশ সাল শুক্লা ষষ্ঠী একদিন ঠাকুর ভাবাবিষ্ট হইয়া ঝাউতলার দিকে যাইতেছেন সঙ্গে কেহ না থাকাতে রেলের কাছে পড়িয়া যান তাহাতে তাহার বাম হাতের হাড় সরিয়া যায় ও খুব আঘাত লাগে মাস্টার কলিকাতা হইতে ভক্তদের নিকট হইতে বার প্যাড ও ব্যান্ডেজ আনিয়াছেন শ্রীযুক্ত রাখাল মহিমাচরণ হাজরা প্রভৃতি ভক্তেরা ঘরে আছেন মাস্টার আসিয়া ভূমিষ্ট হইয়া ঠাকুরের চরণ বন্দনা করিলেন শ্রীরামকৃষ্ণ কি গো তোমার কি ব্যারাম হয়েছিল এখন সেরেছে তো মাস্টার আগ্ঞে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি হ্যাঁ গা আমি যন্ত্র তুমি যন্ত্রী তবে এরকম হল কেন ঠাকুর তক্তার উপর বসিয়া আছেন মহিমাচরণ নিজের তীর্থ দর্শনের গল্প করিতেছেন ঠাকুর শুনিতেছেন দাদশ বৎসর পূর্বে তীর্থ দর্শন মহিমাচরণ কাশি শিকরলের একটি বাগানে একটি ব্রহ্মচারী দেখলাম বললে এ বাগানে কুড়ি বৎসর আছি কিন্তু কার বাগান জানে না আমায় জিজ্ঞাসা করলে নৌকড়ি কর বাবু আমি বললাম না তখন বলে কেয়া পরিব্রাজক খায়। নর্মদাতির একটি সাধুকে দেখলাম অন্তরে গায়ত্রী জপ করছেন শরীরে পুলক হচ্ছে আবার এমন প্রণব আর গায়ত্রী উচ্চারণ করেন যে যারা বসে থাকে তাদের রোমাঞ্চ আর পুলক হয় ঠাকুরের বালক স্বভাব ক্ষুধা আছে। মাস্টারকে বলিতেছেন কই কি এনেছো? রাখালকে দেখিয়া ঠাকুর সমাধিস্থ হইলেন সমাধি ভঙ্গ হইতেছে প্রকৃতিস্থ হইবার জন্য ঠাকুর বলিতেছেন আমি জিলিপি খাবো আমি জল খাবো। ঠাকুর বালক স্বভাব জগন্মাতাকে কেঁদে কেঁদে বলছেন ব্রহ্মময়ী আমার এমন কেন করলি আমার হাতে বড় লাগছে রাখাল মহিমা হাজরা প্রভৃতির প্রতি আমার ভালো হবে ভক্তেরা ছোট ছেলেটিকে যেমন বুঝায় রূপ বলছেন ভালো হবে বই কি শ্রীরামকৃষ্ণ রাখালের প্রতি যদিও শরীর রক্ষার জন্য তুই আছিস তোর দোষ নাই না, তুই থাকলেও রেল পর্যন্ত তো যেত না ঠাকুর আবার ভাবাবিষ্ট হইলেন ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন ও মা আমি কি বলছি মা আমায় ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুশ করো না মা আমায় ব্রহ্মজ্ঞান দিও না আমি যে ছেলে ভয় তরাসে আমার মা চাই ব্রহ্মজ্ঞানকে আমার কোটি নমস্কার ও যাদের দিতে হয় তাদের দাওগে। গে আনন্দময়ী আনন্দময়ী ঠাকুর উচ্চঈশ্বরে আনন্দময়ী আনন্দময়ী বলিয়া কাঁদিতেছেন আর বলিতেছেন আমি ওই খেদে খেদ করি শ্যামা তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি ঠাকুর আবার মাকে বলিতেছেন আমি কি অন্যায় করেছি মা আমি কি কিছু করি মা তুই যে সব করিস মা আমি যন্ত্র তুমি যন্ত্রী রাখালের প্রতি দেখিস তুই যেন পড়িস মান করে যেন ঠকিস না ঠাকুর মাকে আবার বলিতেছেন মা আমি লেগেছে বলে কি কাঁদছি না আমি ওই খেদে খেদ করি শ্যামা তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি